বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি ওসলা রসুলিল্লাহি ও আলা আলি ওসহাবি ওসাল তসলিমন কসীরন মজিদন ইউদ্দিন আম্মাদ ইবিন আবিআ দুনিয়া মালিক বিন দিন রাহিমাহুল্লাহ ও মুজাহিদ রহিমাহুল্লাহর সূত্রে নিচের উক্তি বর্ণনা করেছেন তবে মালিক বিন দিন রহিমা উল্লাহ এবং মুজাহিদ রহিমা ছাড়াও অনেকেই এই উক্তি উল্লেখ করেছেন सामान्य परिवर्तित रूपे हासान अल बसरी रहीमाहल्ला अबिबकर अल मुजायनी रहीमहुल्ला सह साले अने उटी कर उक्ति हल्का जी दिनगुल् अतिक्रम कर दिन नहीं जा हे आदम सन्तानी आज के तुमारे कितु विचार दिवस आग पर्त फिर आसब ना तुम सतर्कतारा ठीक करो आज क्यों जख येष हो जाए तक गुटे ना और ये सिल मेरे देा है आ क्मत दिवस महान आल्ला करतृक सिल उठिए नेार्गत ये सिल मारा अवस्ाते ही अन् एक बर्णन हासान अल्बरी राहिमहुल्ला दिन के मेहमान तुलना कर दिन हमें डेके हे आदम सन्तानी तो मेहमान और मेहमानरा तुम्हारे कृतज्ञता ज्ञापन करर्नम कर विदाय तरा तुम्हें अतिथिपरण अथवा नीचू मानसिकतार व्यक्ति हिसाब से उल्लेख कर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 একইভাবে কিছুদিন অন্য দিনের তুলনায় মর্যাদাপূর্ণ আবার কেয়ামের কারণে দিনের তুলনায় রাত বেশি মর্যাদাপূর্ণ যেমন আল্লা তালা জিল মাসের দশ দিনের শপথ নিয়েছেন আল্লাহ বলেছেন ফজরের শপথ দশ রাতের শপথ সুরা ফজর আয়াত এক থেকে দুই তাছাড়া লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার রাত অপেক্ষা উত্তম একটি রাত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 विशेषत शीत प्रदान देशे एम भेजा अवस्था बहरे बैर हमले अने मृत्यू आशंकाओ करी एक हादी रसुल्ला सल्लाम मर्यादापूर्ण दिनगुल्किन रमादान दिनगुलो अथवा जिलहज मासम दस दिनगुलो के एक मृदुमंद क्षणस्थायी सुशीतल बतास तुलना करनाबिल प्रशांत सुबाश बहन कर चारपाश दिए बीक तब ये मुहूर्त मध्य विलीन हो जाए এ কারণে এই বাতাস একবার চলে গেলে অর্থাৎ রমাদান শেষ হয়ে গেলে এই বাতাস উপভোগের আর কোনো সুযোগ থাকে না এই মৃদু ঠান্ডা হওয়াতে কারো ঠান্ডাও লাগে না আবার কারো মৃত্যু হয় না বরং এই ঠাণ্ডা হাওয়া মানুষকে আনন্দ দেয় যে কিনা আর কখনোই দুঃখী হবে না এ ব্যাপারে আত্মাবারানিতে একটি হাদিস বর্ণিত আছে মুহাম্মদী বিন মাসলাম আরদিয়াল্লাহু আনহু বলেন রসুলুল্লা সাল্লু আলয়াল্লাম বলেছেন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 তখন আমাদের অবশ্যই তা প্রতিহত করতে হবে এবং এসব বাধার বিরুদ্ধে লড়াই করতে হবে দিন ইসলামে আমাদের যে কোনো সমস্যারই সমাধান আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনাবিহীন অবস্থায় রেখে যাননি অলসতা একঘেয়েমি জিন এবং মানুষের ওয়াসওয়াসা এই জাতীয় সমস্ত সমস্যার সমাধান দিন ইসলামে বিদ্যমান উদাহরণস্বরূপ যখন রসুল্লা সাল্লু আলাইস্লাম রাতে তাহাজুত নামাজ পড়তে উঠতেন তখন তিনি প্রথমেই প্রস্তুতিমূলক দুই রাকাত নামাজ পড়ে নিতেন যে কোনো ব্যায়াম যেমন ভার উত্তোলন জগিং ইত্যাদির আগে আমরা কিছুটা স্ট্রেচিং করে নিই কিছুটা ওয়ার্ম আপ করে নিই কারণ আমরা জানি একটু পরে আমাদের পেশিতে চাপ পড়বে একইভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও কিছু ওয়ার্ম আপের প্রয়োজন আছে আল্লাহর ইবাদত করতে গিয়ে প্রায় ক্লান্ত হয়ে পড়ি এবং এ অবস্থায় নফল ইবাদতের কথা তো বলাই বাহুল্য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 হাসান আল বাস্রী রাহিমাহুল্লা বলেছেন যদি তোমার সাথে কেউ দিনের ব্যাপারে প্রতিযোগিতা করতে চায় তাহলে তুমি এগিয়ে যাও এবং চ্যালেঞ্জ গ্রহণ করো কিন্তু এই প্রতিযোগিতা যদি হয় দুনিয়ার ব্যাপারে তাহলে তার মুখে ছড়ে মারো এবং তার কাছ থেকে প্রস্থান করো রমাদান মাসে নিজের চাইতে উত্তম ব্যক্তিদের সাথে মেলামেশা করুন কাউকে বলার প্রয়োজন নেই যে আপনি তার সাথে প্রতিযোগিতা করছেন বরং আপনি নিজে নিজেই একে প্রতিযোগিতা হিসাবে গ্রহণ করুন আল্লাহ সুবহান তালা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 শামসদিন মুহাম্মদ ইবিন উসাইমিন আত্মুর কিস্তানি বলেছেন যখনই আমি কাউকে কোনো ইবাদত করতে শুনেছি আমিও হয় তার মতোই ইবাদত করেছি অথবা তার থেকে বেশি ইবাদত করেছি নাফে রাজিয়াল্লাউ আনহুর কাছে হযরত উমর রাজিয়াল্লাহ আনহুর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাও হয়েছিল তারা জানতে চেয়েছিলেন ইসলামের এই মহান খলিফার জীবন কেমন ছিল তিনি উত্তর দিয়েছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল শুধু অজু আর সালাতের সমষ্টি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 एम एक मूल्यवान सम्पद जहाँ अन्न सकल सम्पद एम सोना थे मूल्यवान सालाद अनेथ सम्पे जत उदार भाव दान समय बेपारे ठीक ततटाईम्तर चे बी हिसेबी छें समय बेपारे जत्नशील हई सेज महान आल्ला तला पवित्र कुरआने सूरा आसन नामे एक सुराई नाजिल करधारण दिन समयगुलर मूल्य बोझानो चिंता करूँ महिमान्वित मासगुलर गुरुत्व कत कत बसी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 সালাবদের জীবনী ঘেঁটে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোর সম্পর্কে জানতে হবে তাদের এই ইমান দীপ্ত জীবন কাহিনী অলসতাকে দূর করবে ইসলাম প্রতিটা ব্যাপারেই সমাধান দিতে সক্ষম গত বছর রমাদান ছিল চোদ্দোশো সাঁইত্রিশ আর আজকে আমরা চোদ্দোশো আটত্রিশের রমাদানের দ্বার প্রান্তে সময় তীরের চাইতেও দ্রুতবেগে ধাবমান কোনো কিছু বোঝার আগেই হয়তোবা আমরা চোদ্দোশো সালে পৌঁছে যাব।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 এই মাসে একগুণ ইবাদত করলে সেটা বিনিময়ে কতগুন হবে একমাত্র আল্লাহ উদাহরণ তো সর্বোত্তম পবিত্র যে মুমিন সৎ কাজ করবে হোকসের পুরুষ অথবা নারী আমি তাকে উত্তম জীবন দান করব। আর তাদেরকে অবশ্যই তারা যা করত তার চেয়ে উত্তম প্রতিফল দিবো সুরা আন্না হল আয়াত সাতানব্বই ভালো করে খেয়াল করি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই উত্তম জীবন দান করবেন যদি আমরা মুমিন হই আর সৎ কাজ করি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 आखिरत और दुनिया उभय क्षेत्र उत्तम फैसला है अर्थात अल्लाह के एमन एक सुवर्ण सूचक अफार दी जफार ग्रहण कर लेराते चूड़ान सफलता दार प्रान पहुँचे जाब इनशल्लाह व सईदी मुहम्मद व आला वसाबल्लमदुल्लामीन